وقال نبينا محمد صلى الله عليه وسلم من تشبه بقوب فهو منهم فاتقوا الله معشر المسلمين اتقوا الله في أنفسكم وفي أولادكم وفي أزواجكم وفي جميع شؤونكم واتبعوا سنة نبيكم ولا تتشبهوا بالكفار والمشركين فإن في ذلك سيئة ومشركة رقوبة كبيرة مخالفة لنا فأوصكم ونفسي بتقوى الله عز وجل في كل شيء وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المقلصين المؤمنين তাকাবাল মিন্ন ইয়া আলামিন আজকের জুমাবারে সমাবেত সম্মানিত মুসল্লি ভাই বোনেরা যে আয়াতটি আমি শুরুতেই পেশ করেছি খদব হাজার পর মহান আল্লাহ তালা বলেছেন আলাইকুম আলিয়াউমাউর ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে सम्पू कर दिलमार और इसलमाम के तुम्हारे दिन हिसाब से मनोनी कर दिल घोषणार मध्य दिए इमामपूर्णतार घोषणा दे आयात जेदी नाजल होद प्रमान समस्त उम्मार का इसलमर जत दिक आवर जो दिक आसलाम आदर्श नहीं তার বক্তব্য নিয়ে তার দিক নির্দেশনা নিয়ে তার পথ নির্দেশ নিয়ে সেটাকে তার পরিপূর্ণতা সাধন করে দিয়েছে আহমদুলিল্লাহ যে হাদিসটি আমি বলেছি রাসুল্লাহ তিনি বলেছেন ম্যান তাহবে কাবানিয়ার গালিলের মধ্যে সাহিব উল্লেখ করেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সে জাতির সাথে সমতুল্য হয় অর্থাৎ যাতে অনুরূপ হয় তার চিন্তা চেতনা কৃষ্টি কালচার অথবা তার সামাজিক চর্চার দিক থেকে তাহলে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হয় আজকে আমাদের মুসলিম সমাজে আমরা অনেকগুলো পর্ব এবং আনুষ্ঠানিকতা দেখছি যার সাথে ইসলামের কোনো রিলেশান নাই ছিলও না এবং নাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের জাতির বহু লোকেরা সেগুলোকে গ্রহণ করে নিয়েছে একটা শক্তিশালী যুক্তি তাদের কাছে আছে তারা সেটাকে শক্তিশালী মনে করেন সেটি হচ্ছে লোকজ সংস্কৃতি লোকজ সংস্কৃতি ব্যাপারে ইসলামের অবশ্যই কিছু দিক নির্দেশনা আছে আমরা সেটা পরে আলোচনা করব ইনশাল্লাহ তবে মনে রাখতে হবে প্রত্যেক জাতির নিজস্ব আনুষ্ঠানিকতা আছে ঈদ উৎসব আছে पालनियों कर इतना नाल तुम्हारे प्रत्येक जीवन पद्धति पथ उपाय निर्धारण कर दिए प्रत्येक तरह निर्धारित पथ हिस्से चलो मुस्लिम उम्मा तर सरियाधारण कर যে ইসলাম তাদেরকে দেওয়া হয়েছে সে পথে সে চলবে অন্য কোনো পথে নয় প্রত্যেক জাতিরই বিভিন্ন উৎসব আছে পর্ব আছে সেটা তো আমরা রাসুল সাল্লা যখন মদিনায় আসলেন তখন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা দুটো দিন তারা পালন করে আনন্দ উৎসব করে কান আলিয়াল মেদিন আয়া উমানে ইয়া লাগুন আফি হিমা আহলু মার মদিনের জন্য দুটো তখন তাদেরকে জিজ্ঞেস করলেন এই দুটো দিন কি যুগ থেকে আমরা এই দিনটাতে খেলাধুলা এবং فقال رسول الله صلى الله عليه وسلم ان الله قد ابدلكم بهما خيرا منهما يوم الاضحى ويوم الفطر الله تعالى তোমাদেরকে তোমাদের জন্য এই দুটো দিনের পরিবর্তে আরো উত্তম দিন তোমাদেরকে দিয়েছে আর উত্তম पर्व আর উত্তম উৎসব তোমাদেরকে দিয়েছেন এবং সেটি হচ্ছে يوم الاضحى يوم الفطر একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে হাদিসের মধ্যে ইনফরমেশন আছে যে জাহিলি যুগেও তাদের বিভিন্ন পর্ব উৎসব ছিল আবার আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তাদেরকে দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে আরো উত্তম দুটো দিন প্রদান করেছে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম হচ্ছে আহলুল মেদিনা তারা রাসুল সাল্লাহ সাল্লামের উপর অনেক ধরনের হেল সহযোগিতা এবং নানা ধরনের সহায়তা তারা দান করেছে রাসুল সাল্লা সাল্লামকে তারা আকাবা উলা আকাবা উল্ শপথের মাধ্যমে করেছে। এবং মদিনা আসার পরে তারা রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার সহচর সাহাবা মহাজরিনের প্রত্যেককে যে হেল করেছে ইতিহাসে কিন্তু এর কোন নাই এই আহলুল মেদিনা যখন তার কাছে উল্লেখ করলেন যে তাদের কিছু লোকজ সংস্কৃতি আছে লোকজ কিছু অনুষ্ঠান আছে রাসুল সাল্লাহ স্বাভাবিক ভাবে কি করতাম করেছে তাহলে এদেরটা তাদের অনেক কিছুকে হয়তো অনুমতি দিয়েছেন যেমন তাদের পোশাকের কালচারকে পরিবর্তন করতে বলেননি সেই সময় আগে থেকেই পাগড়ি প্রচলন ছিল লম্বা যোগবার প্রচলন ছিল ওই এলাকার পোশাকটা পোশাকের কালচারটা এলাকার আবহাওয়া চাল চলান উপর নির্ভর করে তৈরি হয়েছিল ইসলাম এসে পোশাকের কিছু মূল নীতি দিয়েছে এই লোকজো কালচারটাকে কিন্তু রাসুল সাল্লা সাল্লাম কোন সমর্থন দেননি তিনি সেটাকে পরিবর্তন করে ফেলতে বলেছিলেন এবং পরিবর্তন সেটা অহির আলোকেই হয়েছে এবং উত্তম আরো সুন্দর ঈদ ঈদ উল এবং এইদুল ফেতরের মাধ্যমে সে পরিবর্তনটা সাধন করা হয়েছে এর কারণটা কি বিশাল একটা কারণ আছে সাংস্কৃতিক পরিবর্তন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সংস্কৃতির অংশ আমাদের ইমাম কিন্তু আমাদের সংস্কৃতির অংশ আমাদের সালাদ আমাদের সিয়াম আমাদের কোরআন পাঠ তেলাওয়াত এবং আমাদের দৈনন্দিন জীবনের যে কালচারটা সেটা আমাদের সংস্কৃতির অংশ রাসুল সাল্লা সাল্লাম আপনারা খেয়াল করে দেখবেন যে গুরুত্বপূর্ণ অংশে তিনি পরিবর্তন সাধন করেছেন জাহিলিয়াতের সাথে যেন আমাদের একটা পার্থক্য সূচিত হয় যেন জাহিলিয়াতের কোনো প্রভাব আমাদের চিন্তা চেতনায় আমলে চর্চায় না থাকে বাক্ষরিক উৎসব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এর মধ্য দিয়ে মানুষের ব্যক্তি মানুষ গঠিত হয় সমাজের ব্যক্তি মানুষ গঠিত হয় ফলে রাসুল সোল্লা সাল্লাম এসেই শুরুতেই मानुष के इबादतिक मूल पर्व शुरू कर অনেকগুলো উৎসব আছে ঈদ আছে এইগুলোর উপর আলহামদুলিল্লাহ অনেক বইও লেখা হয়েছে মুসলিম জাতির বাইরে যারা অবস্থান করছেন তাদের ঈদ অনুষ্ঠান আমাদের জন্য জায়জ কিনা তাদের উৎসব অনুষ্ঠান সেটা একটা কমন প্রশ্ন অনেকের কাছেই কিন্তু আমরা এই দলিল থেকে এবং আরো অনেক দলিল থেকে বুঝি যে অন্য জাতির কোনো অনুষ্ঠান আমাদের জন্য পালনীয় হতে পারে না সেখানে অংশগ্রহণ করা চলতে कुरानल्ला तब आगे मुसलिम विश्व प्रबल भावना कलचारमे इ संस्कृत रूपान्तर करते चाँच से आज के सबाई के सतर्क कर प्रयोजन मन कर बना बर्ष बरण এটি আমাদের দেশে দিন দিন অত্যন্ত শক্তিশালী একটা কালচারে পরিণত হয়েছে পহেলা বৈশাখ এটা একটা বিষয় কিন্তু এর পাশাপাশি অন্য বিষয়গুলো এসে পড়ে থার্টি ফার্স্ট নাইট অথবা হ্যাপি নিউ ইয়ার যেটা ইংলিশ ইংলিশে বা ইংরেজি বৎসের শুরুতে হ্যাপি নিউ ইয়ার তারা পালন করে যদিও এই মুসলিমরাই এই সোসাইটিতেও হিজড়ি সনেকটা পালন করে না সম্ভবত তার কারণ হতে পারে এটা যে হিজরিসের মধ্যে তো একটা ইসলামিক ভাবধারা আছে ফলে ইসলামিক ভাবধারাকে নববর্ষবরণ বা এই ধরনের যে অমুসলিম ক্রিস্টি কালচার সেটা দিয়ে তারা মিক্স করতে চান না এই জন্য আমার জানা শুধু বাংলাদেশ এবং অন্য কোন মুসলিম রাষ্ট্রেও পহেলা মহারম পালন হয় আমি দেখিনি আমি শুনিনি এটা ভালো দিক কিন্তু মুসলিম সমাজে কি করে বর্ষবরণ পহেলা বৈশাখ अथवा इंगजी नववर्षम दिन पालन कलचार गढ़ उठे एर पे क्योंकि इतिहास पर्ोचना शिक्षा नया प्रयोजन आज के सतर एप्रिल चौद एप्रिल पहला बैशाख जति प्रत्यक्ष कर प्रति बचर सांस्कृतिक रूपान्तर कीभव बेड़े चले मध्य बैशाखे এই ইতিহাসটাকে অনেকে ইসলামিক রূপ দেওয়ার চেষ্টা করেন এভাবে যে সম্রাট আকবর এটি প্রচলন করেছিলেন যে বছর ছিল নয়শো হিজরি সাল নয়শ্টি হিজড়ি সাল সে বছরের মহারম মাস বাই সে মাসটা ছিল বৈশাখ এর আগে শকাব্দ বা এরকম একটা বর্ষ এখানে সৌরপঞ্জী এখানে প্রচলন ছিল সেটা শুরু হতো চৈত্র মাস দিয়ে কিন্তু নয়শো তেষট্টি হিজুরিতে যখন মহারমাস শুরু হলো তখন সেটা ছিল বৈশাখ মাস ফলে মাসের হিসাবটাকে যেহেতু মুসলিম সমাজ ছিল তখন মুসলিম সমাজে চান্দ্র মাসের হিসাবটাই ছিল তখন শক্তিশালী এবং মুসলমানরা সেই হিসাবটাই ধরত ফলে এইটাকে কি করে মানে অন্য কোনো একটা কৃষ্টি অন্য কোন একটা হিসাব তাদের উপর চাপিয়ে না দিয়ে দেখেন এটাও একটা খুব মানে সুকৌশলে সংস্কৃতিকে একটা রূপান্তর কিন্তু সেটি হচ্ছে এই সৌর চানকে সৌর বৎসর হিসাবে গণনা করা ফলে বৈশাখ তখন বছরের প্রথম মাস হল এবং তারপর থেকে সেটি ছিল পনেরোশো ছাপ্পান্ন ইসাই সালে যেটাকে অনেকে খ্রিস্টাব্দ বলেন ইসাই সালে তারপর থেকে ইংরেজি সম অনুযায়ী পাঁচশো বছর পাঁচশো বছর নাকি হ্যাঁ এরকমই পাঁচশো বছরের মতোই অতিবাহিত হলো পাঁচশো আর নয়শো মিলে হল চোদ্দশো এবছর তো চোদ্দশো বাংলা সন চালু হলো যাই হোক এখানে আমরা বলছিলাম যেহেতু সম্রাট আকবর চালু করেছিলেন তার উদ্দেশ্য ছিল ফসল আদায় তখন তো খাজনা আদায় করা হতো ট্যাক্স আদায় করা হতো ফসলের মাধ্যমে বলে সেই হিসাবটা যেন বৎসরের একটা সময় নির্ধারণ করে দেওয়া যায় প্রতি বছর বছর এগারো দিন করে ফিরে মানে এটা পিছিয়ে না যায় পরিবর্তন হয়ে না যায় পরবর্তীতে তিন বছর পরে দেখা যাবে যে অন্য আরেকটা মাসে চলে গিয়েছে সে থেকে বাঁচার জন্য তারা এটা করেছিলেন আর অন্য অন্য থাকতে পারে তবে এটাই অনেকে ইতিহাসের মধ্যে উল্লেখ করেছেন যেহেতু সম্রাট আকবর এটি প্রচলন করেছিলেন এজন্য জন্য অনেকেই এটাকে মনে করে যে এটা হিজরিস এর জন্ম অতএব ইসলাম হচ্ছে এর মূল সোর্স সেখান থেকে থেকেই বাংলা শব্দটা বাংলা বাংলা এই হিসাবটা পঞ্জিটা এসেছে ফলে এই পহেলা বৈশাখের মধ্যেও তার অরিজিনাল ইসলাম বলতে প্রশাসনিক কারণে যদি কোনো হিসাবে একটু আগোপিছু করা হয় বা এটাকে চন্দ্র বসুর জায়গায় সৌর সৌরর জায়গায় চন্দ্র হিসেব করা হয় এটা শুরু হতে নিষিদ্ধ নয় এটা শরীয়তে নিষিদ্ধ নয় শরিয়াত ওই পর্যায়ে নয় যে কেউ যদি কোনো কারণে পাশাপাশি বাংলা অথবা ইংরেজি হিসাবটা রাখেন সেটা তার জন্য পাপ হবে এটা বলেছেন তিনি চন্দ্র মাস হিসাবেই হিসাব করতেন আর শাহরু হাকাদা হাকাদা হাকাদা বলে আবার আরেকবার বলছেন হাকাদা বা উনত্রিশ দিন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ जाहली समाज के श्रेष्ठ समाज रूपान्त करलें मानस के पृथ्वी श्रेष्ठ प्रजन्म रूपान से हिसाब से चलते सम्राट कटना प्रश्न तो आज क्योंकि जरूरी सनता के सौर शने परिणत करबर तो से व्यक्ति जिन इसमाम के इसलम सर गल सृष्टि कर অতএব সম্রাট আকবর এই বাংলা সন চালু করেছেন বলেই সেটি ইসলামিক হয়ে যাবে না এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে সত্যিই কোনো প্রয়োজন ছিল কি না সেটাও দেখার বিষয় এবং আজকের এত বছর পরে পর্যালোচনা করার পরে আমরা দিয়ে মত পোষণ করতে পারি এবং বলতে পারি যে এটা প্রয়োজন ছিল না হিজরি সনকে আবার সৌরসনে পরি করার কোনো প্রয়োজন ছিল না একটা সমাজ আরব সমাজ অত্যন্ত প্রাচীন সভ্যতার ধারক বাহক তারা তারা আজও হিজরি সনী চলছে সেই যে সন চালু করে দিয়েছেন ওই আরবের তো কোনো অসুবিধা আল্লাহ তো তাদেরকে নানাভাবে বরকর দিচ্ছেন অতএব চন্দ্র বছর থেকে সৌর বছরের পরিবর্তন করা এটা খুব জরুরি বিষয় নয় এটা হচ্ছে একটা জাতি যখন মনে করে তখন তাদের মধ্যে সে পরিবর্তন তারা সাধন করে যেমন আমরা জানি বিশ্বের কোনো কোনো দেশে এখন গরমকাল আসলে ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় শীতকাল আসলে এগিয়ে দেওয়া হয় এরকম চলছে কিন্তু আমাদের দেশে এটা এক বছর মনে হয়েছিল কিন্তু তারপর হয়নি তাতে খুব বেশি যাই আসে না আসলে মানে এই বিষয়গুলো এমন বিষয় নয় যার কারণে মানুষের উন্নতি অবনতি এগুলো নির্ভর করে যাই হোক বিষয়টা আমরা বলতে চাচ্ছি এই যে পহেলা বৈশাখ আজকে কি মুসলিম সমাজের লোকজো সংস্কৃতি এটা ভাবার অবশ্য অবকাশ আছে আজকে অনেক প্র্যাকটিসিং মুসলিমরাই আকবর যেহেতু বাংলা সন প্রচার শুরু করেছিলেন এই কারণে অনেকে কিন্তু এটাকে ইসলামিক অকেশন হিসেবে চান প্রথমত কেউ কেউ বর্তমানে সংস্কৃতি যেভাবে চলছে সেটাকেই তারা নামাজও করে নামাজ সেটাও করে আর কেউ কেউ প্রস্তাব তুলেছেন এরকম যে পহেলা বৈশাখ যারা হিন্দুয়ানা সংস্কৃতিকে পছন্দ করে তারা সেভাবে করছে কিন্তু আমরা যারা ইসলামের সংস্কৃতিকে পছন্দ করি তারা ইসলামিক পদ্ধতিতে জুনটাকে সেলিব্রেট করতে পারে এই কোথাও বাজারে প্রচলিত আছে। আমাদের আসলে দেখা দরকার যে থেকে। এবং আছে কিনা আকবর এই সন প্রচলন করার পর থেকে যেটা হতো এটাকে ব্যাবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হতো কেউ হালকাতা খুলতেন টাকা উদ্ধার করার জন্য মানুষকে মিষ্টিমুখ করতেন পিছনের টাকাটা নিতেন এর মধ্যে সে অধ্য ছিল প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় ১৯১৭ সালে এটা হিন্দুরা করেছিল তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় বিশ্বযুদ্ধে যাতে ব্রিটিশ পক্ষ জয়লাভ করে সেই জন্য হিন্দুরা পূজা অর্চনার মধ্য দিয়ে পহেলা বৈশাখের তারা কামনা বাসনা করেছিল যাতে করে পুরো বছরে তাদের পক্ষে আল্লাহ তালা মানে তাদের যে ঈশ্বর তারা যেভাবে চিন্তা করেছে ভাগ্য তাদের পক্ষে আসে এটা হচ্ছে প্রথম এরপরে উনিশশো সালে আবারও দ্বিতীয় যুদ্ধে বিশ্বযুদ্ধের আগে তখন আবারও এটাকে সেভাবে আরেকটা আনুষ্ঠানিকতা নিয়ে আসা হয় তখন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা কামীরা একসাথ ছিল। তারা যেহেতু সফল হতে না পারে ব্রিটিশরা যেন টিকে থাকে তাদের পক্ষে এই পয়লা বৈশাখের পূজা অর্চনা ইত্যাদি পেশ করা হয়েছিল এরপর দীর্ঘদিন আবার অনুপস্থিত আমাদের দেশেও আমার মনে আছে ছোট সময় কখনোই আমরা দেখি নাই এটাকে ঘটা করে পালন করতে আমাদেরই ছোট বয়স কিন্তু তারপর যখন কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দেশে জন্ম নিল যারা মূলত আসলে ইসলামী সংস্কৃতির সংস্পর্শ কোনোদিন দিন ছিল না থাকার চিন্তা করেনি বরং এর বিরোধী সংস্কৃতিকে এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা ধীরে ধীরে বিভিন্ন অকেশন এক্সপ্লোর করতে করতে এই বৈশাখীকে আবারও তারা এক্সপ্লোর করলো আমি একজন বিজ্ঞ ব্যক্তিকে বলতে শুনলাম এদেশে দেশে পঁচাশি সালে সর্বপ্রথম মঙ্গল যাত্রার প্রচলন শুরু হয় এবং সেটা যশোর জেলায় পঁচাশি সালে উনিশশো সালে আর ঢাকা জেলায় প্রথম হয় উনিশশো সালে তাহলে এটা এখানকার লোকজ সংস্কৃতি সেটাও তো শুদ্ধ নয় এগুলোকে অনুপ্রেবেশ করা হয়েছে এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দিন দিন নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে আরো অ্যাড করা হচ্ছে আজকে চারুকলা ইনস্টিটিউটের মাধ্যমে কিংবা আরো বিভিন্ন কনসার্ট বিভিন্ন জেলায় এবার আমরা যেটা লক্ষ্য করলাম সংবাদপত্রে সব জেলায় একযোগে অনুষ্ঠান তারা করছে মঙ্গল মঙ্গলযাত্রাও এবার আগে হতো শুধু ঢাকায় এখন মঙ্গল যাত্রা সবগুলোতে শুরু করেছে পহিলা বৈশাখের পহিলা বৈশাখের এই রূপটা কখনোই আমাদের জাতি দেখে। অত এই অনুষ্ঠানকে ইসলামিক বলার কোন সুযোগ নেই বরং পহেলা বৈশাখ সহ আরো অন্য অন্য বেশ কিছু আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে আমাদের মুসলিম জাতিসত্তাকে বিচ্ছি করার একটা চিন্তা চলছে এবং লোকজ সংস্কৃতিকে গ্রহণ করার মাধ্যমে আসলে মূলত আমরা যেহেতু আমাদের যে তৌহিদি আকিদা তা থেকে সরে আসি মঙ্গল যাত্রা তো কমপ্লিট সিরিক নির্ভর পুরো চিন্তা এখানে শিরিক দিয়ে গড়া পুরো আয়োজনটাই এখানে শিরকে বিভিন্ন পশু পাখি ভয়ঙ্কর পশু সব মুখোশ পরা হয় তাদের অমঙ্গল থেকে যাতে রক্ষা পায় সেই জন্য তাদেরকে মানে এইভাবে তাদের অনেকটা পূজা করার মতো তাদেরকে সম্মান দেখানোর মতো যে খারাপ শক্তিগুলোকে সম্মান করে পূজা করে তাদের খারাপি থেকে নিজেদের মুক্তি লাভ করা এটা তো এমনি অযৌক্তিক এগুলো হিন্দুয়ানা সংস্কৃতি হিন্দুয়ানা সংস্কৃতির অনেক বিশ্বাস এমনি অযৌক্তিক আর তা হৃদের সাথে এগুলো সরাসরি সাংঘর্ষ খেয়াল রাখতে হবে আজকে আমাদের যে আপনি যদি মনে করেন যে ঠিক আছে খারাপ কিছুই করলাম না শুধু পান্তা লিস্টাই খাইলাম তাহলে মনে রাখবেন আপনি উদযাপন করছেন আপনি এই সংস্কৃতিকে কোনো না কোনোভাবে গ্রহণ করেছেন এবং এভাবে আপনি এতটুক ছিলেন কিন্তু আপনার সন্তান তো আরো বেশি গ্রহণ করবে তার নেক্সট জেনারেশন তো আরো বেশি গ্রহণ করবে এটা একটা সাইকোলজিক্যাল একটা অর্ডার এটা আপনি অন্যভাবে চাইলেও হবে না এটাই হবে জাতির মধ্যে যখন কোনো সংস্কৃতি খুব ছোট্ট আকারে প্রবেশ করে এবং জাতি যদি রিয়্যাক্ট না করে সেটাকে রিজেক্ট না করে তাহলে সেই সংস্কৃতি একদিন না একদিন জাতির উপর কমপ্লিটলি সাওয়ার হবে এটা ইতিহাস আঁকে এরপরে বৈশাখীর উপর লিখছেন এরকম একজনকে আমি দেখলাম তিনি বলছেন যে দুটোই হচ্ছে মাজুসিদের অগ্নি উপাসকদের তথা পারস্যের যে উপাসক ছিল তাদের এই নাইরোজের অনেক চিন্তা চেতনার সাথে পহেলা বৈশাখের আজকে যেভাবে উদযাপন করা হচ্ছে তা মেলে অতএব এটা যদি আমরা পারস্যের অগ্নি পূজক বলি অথবা হিন্দুয়ানা সংস্কৃতি বলি তার সাথে এটা একটা মেয়ে এবং এভাবে আরো যত পাপাচার আছে তার সাথে সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাড হচ্ছে কনসার্ট গান নাটক এবং ইসলামকে উপহাস করা নারী পুরুষের অবাধ মেলামেশা এবং আরও যেগুলো ঘটছে সেটা তো হয়তো আমাদের মুখে আনা যাবে না বর্ষবরণ বস্ত্র হরণ এভাবে আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি যেটা একটা জাতীয় লজ্জার ব্যাপার সুতরাং আসলে যে অকেশনটা এটা আল্লাহ তালার দেয়া অকেশন নয় সেই অকেশন যে জাতি সেলিব্রেট করবে অবশ্যই সেখানে জাতির জন্য অনেক দুর্ভোগ থাকবে জাতির জন্য অনেক অধপতন থাকবে তার অনেক ক্ষতি হয়ে যাবে এ কোনো সন্দেহ নেই লোক সংস্কৃতির ক্ষেত্রে ইসলামের বিধানটা কি আরবিতে একটা আছে সেটি হচ্ছে এই লোকজ প্রথা এইটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই কিছু শর্ত শর্তের আলোকে কোরআন কিছু শর্তের আলোকে তো সেখান থেকে মানে সাধারণত যেই আদাগুলো কোরআন এবং সুন্না সমর্থন করেছে অথবা তার বিরুদ্ধে কিছু বলেনি স্পষ্টভাবে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি তাহলে এই ধরনের সকল লোকজ সংস্কৃতি সেটা পোশাক হোক বা অন্য যে কোনো কথাবার্তা হোক সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই কিন্তু যেগুলো ইসলামের কোনো আকিদার সাথে সাংঘর্ষিক ইসলামের কোনো নির্দেশের সাথে সাংঘর্ষিক এবং ইসলামের যে হক তার সাথে সাংঘর্ষিক সেগুলোকে গ্রহণ করার কোন সুযোগ নাই প্রথাকে গ্রহণ করার ব্যাপারে ইসলাম বহু দরিল আছে যেমন বেচা কেনা এটা ইসলামের আগ থেকেই প্রচলন হয়ে আছে আজও আছে বেচা কেনার মধ্যে ইসলামের নিয়ম হচ্ছে একজন বলবে আমি বিক্রি করলাম আরেকজন বলবে আমি কিনলাম কিন্তু যদি মুখে না বলে একজন দিয়ে দিল মাল দিয়ে দিল একজন টাকা দিয়ে দিল এবং তিনি গ্রহণ করলেন তাহলে কি বেচা কেনা হবে না বেচা কেনা হবে এটাকে বলা হয় ও বিবাহের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কিছু অর্ফ আছে আর কোরআন আল্লাহ তো ওয়াক মরবিল অর্ফ এটাকে এই যে অর্ফটাকে বলা হয়েছে এটাকে অনুবাদ করেছে ন্যায়সঙ্গত বিধান অতএব ইসলাম যেখানেই ন্যায়সঙ্গত বিধান আছে সেটাকে সমর্থন দিয়েছে সেটা যদি লোকজ কালচারও হয়ে থাকে কিন্তু যদি সেই কালচারটা হয় জাহেলিয়া নির্ভর জাহেলি চিন্তা চেতনা আকিদা নির্ভর এবং তাদের চর্চা নির্ভর তাহলে ইসলাম সেখানে নিষেধ করে দিয়েছে এই জন্যই ওয়া মুর কথা বলার পাশাপাশি আবার বলেছে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন কি মানে তার সাবাহাবে কমেন্ট পাওয়া سورة فاتح الشروطية اما دركي شكه دا هوي اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقضوب عليهم ولا الضالي اما دركي شهر شهر الباددك هل شي شبلوك در باد جادي ربورتومي نعم الديت من النبيين والصديقين والشهداء والصالحين نبي صديق सुहदा जरा पुण्य मुस्लिम छोम छोड़ के पथ प्रदर्शन करोल गजम होब्बीन तरफ पथे नये पदभ्रष्ट हो पदभ्रष्टर पथ एहुदीन असारा कथाई बोझाना हम তাহলে তাদের সংস্কৃতি আমাদের জন্য নয় আমাদের এই বলেছেন তোমরা ওদের মতো যারা বিচ্ছিন্ন হয়েছে এবং তারা মতভেদে লিপ্ত হয়েছে এবং নাসারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লা তাদের ধর্মের অনুসরণ করো বলে আল্লাহ এটাই হচ্ছে হচ্ছে মূল হেদায়ত নির্দেশ এবং তোমরা তাদের অনুসরণ করো না তোমাদের কাছে হিদায়ত এবং এলেম এসে যাওয়ার পরেও আল্লাহ তালা এভাবে তাদেরকে বলেছেন আল কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখি এভাবে যারা বিপর্যয় সৃষ্টি করে যারা ভুল পথে চলে যারা ইসলাম ছাড়া ভিন্ন পথে চলে ভিন্ন ধর্ম অনুসরণ করে তাদেরকে পরিত্যাগ করতে বলা হয়েছে তাদের আদর্শকে পরিত্যাগ করতে বলা হয়েছে তাদের স্পেশাল যে কাস্টমস আছে যে আনুষ্ঠানিকতা আছে সেগুলোকে পরিবর্তন করতে বলা হয়েছে আমার জাতির মধ্যে তুমি আমার পরে তুমি স্থলাভিষিক তো থাকো কারণ তিনি তো তখন আল্লাহ নির্দেশে ওহি নেওয়ার জন্য যাচ্ছিলেন আর বলছিলেন ও আসলে এবং সংশোধন করো ভালো কাজ করো সমাজ সংস্কারমূলক কাজ করো অন্য কোন রকম কাজ করো না যারা ফাঁসাদ সৃষ্টি করে যারা সমাজের মধ্যে ফাঁসাদ তৈরি করে বিপর্যয় সৃষ্টি করে বিভ্রান্তি বিচ্যুতি তৈরি করে তাদের অনুসরণ করো এই যে নির্দেশগুলো এই নির্দেশগুলো কিন্তু আমাদের সকলের জন্য মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির জন্য প্রযোজ্য এই জন্য আল্লাহ তালা কখনো। মোমিনদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন কখনো রাসুল সাল্লা সাল্লামকে নির্দেশ দিয়েছেন কখনও অন্য অন্য নবীর প্রতি যে নির্দেশগুলো ছিল সেগুলো কোর্ট করে উদ্ধৃতি দিয়ে আমাদেরকে এদিকে আসলে আহ্বান জানাচ্ছেন যেন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাই ইসলামের সংস্কৃতির মধ্যে অবস্থান করি ইসলামী আকিদা যেটা তৌহিদ নির্ভর এবং সেরেক থেকে মুক্ত সেই আকিদার মধ্যে আমরা থাকি এবং সেই চর্চা যে চর্চাটা কমপ্লিট সহি সন্ন্যানির পর চর্চা বলতে আমাদের প্র্যাকটিস ইবাদা এবং আমালাতের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন সন্ন্যার চৌহদ্দীর মধ্যে থাকি সেই নির্দেশটা আসলে ইসলাম আমাদেরকে নানাভাবে নানা কায়দায় দিয়েছে অতএব আজকে আমরা শুধু পহেলা বৈশাখী নয় অন্য যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনাগুলো আমাদের ফলো করতে হবে অমুসলিম কোনো উৎসবে কিংবা তাদের ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতায় কোনো মুসলিমের জন্য অংশ গ্রহণ এর পারমিশন নেই এটা জাইজ নেই ইসলামে বর্ষবরণ বলতে কোনো কিছু নেই কারণ ইসলাম বলে দিয়েছে কোন দিনগুলো সবচেয়ে উত্তম কোন রাতগুলো সবচেয়ে উত্তম সেগুলো কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেটা কখনই বৎসরের প্রথম দিন এটা আসেনি সবচেয়ে উত্তম রাত কোনগুলো রামাদানের শেষ দশ রাত এবং সবচেয়ে উত্তম দিনগুলো কোনগুলো যে মাসের প্রথম দশ দিন আর এছাড়াও আরও বেশ কিছু দিন আছে যেমন আশুরার দিন যেমন প্রত্যেক সপ্তাহের মধ্যে জুমার দিন এটা কি তৃতীয় ঈদ হিসাবে উল্লেখ করা হয়েছে হাজিজের আলোকে আর এছাড়া সপ্তাহের আরও দুটি দিন খুবই ভালো সেটি হচ্ছে সোম এবং বৃহস্পতিবার সেই জন্য মানুষ যাতে রোজা রাখি সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে রয়েছে সপ্তাহ আমল এই দিন আল্লাহর কাছে পেশ করা হয় এছাড়া বছরের প্রথম দিনের কোন সিগনিফিকেন্স তাৎপর্য ইসলামে নাই ফলে এটা আমাদের জন্য শোভনীয় নয় যে শুধু এই দিন আমরা মানুষকে উইশ করব। অনেকে বলেন যে উইশ করতে অসুবিধা কোথায় নববর্ষের শুভেচ্ছা পাঠাতেও আপনারা নিষেধ করেন মানে এখানের এই যে কালচারটা এই কালচারটার আরো একটা খারাপ দিক হচ্ছে এই যে ধরনের কালচারগুলো সৃষ্টি করে যখন একজন প্রকৃত মুসলিম তিনি করবেন। তখন দেখাই হবে ছিলেন এনারা কোনো কিছুই জাতির কোনো ঐতিহ্যই তারা স্বীকার করেন না এভাবে ব্লেম দেওয়ার একটা সুযোগ তৈরি করা হচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা কি এই যে ঐতিহ্যগুলো এগুলো তো কোনো দিনই এই এলাকার এই জাতির ঐতিহ্য ছিল না এবং বিশেষ করে মুসলিম ঐতিহ্যের বিষয়টা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যখন আল্লাহ প্রতি ইমান এনেছি মনে রাখতে হবে সবচেয়ে সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে আমাদের ইমান এবং ইসলাম আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের ইমান এবং ইসলাম কারণ ইমান এবং ইসলামটা সঠিকভাবে প্রটেক্ট করা সংরক্ষণ করার মধ্য দিয়ে আমরা আসলে আল্লাহর কাছে নাজাদ পাওয়ার আশা করতে পারি আপনি এই পৃথিবীর কোন দেশের সিটিজেন এটা কিন্তু আপনার ইমাদের মতো কোন রেটিং দেবে না দেবে আমাদের এই দেশের লোকেরা সাধারণভাবে দরিদ্র হতে পারলে তারা গৌরবোধ করে কিন্তু এটা তো শুধু একটা জাগতিকই বিষয় আল্লাহর কাছে আপনি যদি ইউরোপিয়ান সিটিজেনশিপ পান কোন রেটিং হবে আপনার জন্য আমেরিকান্বাচন করেছেন সেখানে তাকে পাঠিয়ে থাকেন তার কিছু দায়িত্ব তার এলাকাবাসীর প্রতি থাকে তার হোমল্যান্ডের প্রতি থাকে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু এই এলাকায় জন্মগ্রহণ করার কারণে এই ভৌগোলিক সীমারেখার মধ্যে জন্মগ্রহণ করার কারণে এই দেশের নাগরিক হওয়ার কারণে নিখুঁত ভাবে সন্ন্যভিত্তিক অনুসরণ করবেন তার মাধ্যমেই শুধু রেটিংটা হবে সম্মানিত ভাইরা অতএব আজকে আমাদেরকে খুব সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে আমাদের ইমানকে কিভাবে প্রটেক্ট করবো সে প্ল্যানটা কিভাবে যে বর্ষকরণটা ঢুকে গিয়েছে আলেমদের মধ্যে অনেকের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে বলেছেন যে পয়লা পৈশাখ পালন করতে অসুবিধাটা কোথায় আমি শুধু এই এই প্রশ্নটি আমার কাছে মনে হওয়ার জন্য একটা অধপথনের লক্ষণ বলে মনে হয়েছে যে আজকে যারা এই সংস্কৃতি চালু করেছে তারা সফল হয়েছে তারা আমাদের অনেক দিন দার ব্যক্তির মধ্যে সমর্থ হয়েছে যে এতে অসুবিধাটা করতে আমরা যদি শালীন সুন্দরভাবে আমরা ভুলে গিয়েছি পড়াশোনা আমাদের মধ্যে নাই ইসলামের মৌলিক মেথোডলজি এবং নিয়ম পদ্ধতিটা কি জ্ঞান আমাদেরকে কি উপহার দিচ্ছে কি মূলনীতিগুলো গুলো উপহার দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখন ভুলে গিয়েছি আমরা অমুসলিম কৃষ্টি কালচারকে ইসলামিক ইসলামিকালচারে রূপান্তর করতে চাচ্ছি কিন্তু এটা নয়। রাসুল সাল্লাম অমুসলিম কোনো কৃষ্টি কালচারকেই গ্রহণ করে সেটাকে ইসলামাইজ করার চিন্তা করেনি সরাসরি তৌহিদ ইমান ইসলামের সাথে সাংঘর্ষিক সবকিছুকে কমপ্লিটলি রিজেক্ট করা হয়েছে মনে রাখতে হবে তবে এখন ব্যাপার হচ্ছে ট্রিটমেন্টটা করতে হবে তা সেটা ভিন্ন প্রতিক্রিয়া মানুষের মধ্যে ভিন্ন মেসেজ দেবে এবং হয়তো আমরা যারা আজকে সঠিক কথা বলছি তাদেরকে কন্যাশা বা একঘরে করের আরেকটা চিন্তাও থাকতে পারে সব কথা যেমন বলে যেতে হবে বেশি বেশি করে এই বিষয়গুলো আলোচনা করতে হবে মুসলিম সংস্কৃতির আলোচনা আসতে হবে নিজেরা সতর্ক হতে হবে সন্তানদেরকে সতর্ক করতে হবে আমি যেটা বলছিলাম দিনদার ফ্যামিলিগুলোতে এখন অন্যভাবে ঢুকছে বৈশাখ বৈশাখী এই বর্ষবরণ অনুষ্ঠান কে পোশাক কাজ করতেছে কেউ পান্ত কেউ শুধুমাত্র অনেক মেসেজ আসে বাংলা সালেও আসে শুধু আসে না মহাকর্ম যেটা একটু আগেই বলেছে তো মানে এই যে একদম ভাবছেন যে আমি তো পুরো বছর ভালো থাকবেন এইটা উইশ এইভাবে আমাদের মধ্যে অন্য সংস্কৃতি কিন্তু বিজয় লাভ করছে এবং ধীরে ধীরে আমরা নিজের সংস্কৃতি থেকে থেকে দূরে সরে যাচ্ছি প্রতি উপেক্ষা হয় এমন কোন কাজ এমন কোন চিন্তার চেতনাকে কখনো ছাড় যাবে না রাসুল সাল্লাম আপনারা সালে কিতাবতভিদ সেখানে লক্ষ্য করবেন যে সেখানে তিনি কিভাবে একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন রাসুল সাল্লা সাল্লাম তৌহিদকে সংরক্ষণ করার জন্য কি পদক্ষেপ নিয়েছিলেন যত জায়গায় পড়তে পারে সব জায়গাগুলোকে তিনি বন্ধ করেছেন এটা হজের ক্ষেত্রে এটা আরো বিভিন্ন আনুষ্ঠানিকতার ক্ষেত্রে মহামালাতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আমরা সেটা চরমভাবে লক্ষ্য করি অতএব আসুন সম্মানিত ভাইরা আমরা সচেতন হই এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের সবচেয়ে মহাবূর্ণবাদ যে আকিদা তহিদা সেটাকে সংরক্ষণ করি এবং এর বিরোধী যত চিন্তা চেতনা চর্চা আমাদের সমাজে আছে তার বিরুদ্ধে আমরা দাঁড়াই এবং জাতিকে আমরা সচেতন করি তাদেরকে আহ্বান জানাই তারা যেন ইসলামের মূল স্ট্রিমে এবং মূল ফিল্ডে আবারও চলে আসে আল্লাহ আমাদের সবাইকে তহিল আলহামদুলিল্লাহ মোটাত واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين معاشر المسلمين اوصيكم ونفسي بتقوى الله عز وجل وبالاتباع سنه نبينا محمد صلى الله عليه وسلم في كل شأن من شيون حياتنا و بترك التشبه بالكفار والتشبه المجوسيين والتشبه بالمشركين فإن في ذلك عاقبة وخيمة للمسلمين نسأل الله سبحانه وتعالى أن يجنبنا التشبه بغير المسلمين التشبه بالمشركين ويجعلنا من عباده المخلصين المرتقين شامانيتو মুসলিয়ানিকেরাম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং সেটি হচ্ছে বর্ষবরণ কিংবা লোকজ সংস্কৃতির নামে যে সমস্ত আনুষ্ঠানিকতা আজকে মুসলিম সমাজে প্রচলিত হয়েছে সেগুলোর বেধান্তা সরিয়াতে কী আমরা কংক্লুড করব এই বিষয়টিকে এভাবে যে লোকজ সংস্কৃতির মধ্য থেকে শুধু সরাসরি কোরআন এবং সন্ন্যার মাধ্যমে দলিলের মাধ্যমে যদি সমর্থন যুক্ত কোনো আমল পাওয়া যায় সেটি জায়জ হতে পারে আরেকটি হতে পারে যদি শরিয়াতের কোনো দলিল এর বিরোধিতা না করে তাহলে একটা আম কায়দা রয়েছে আল্লাহা দলিল যদি হারাম করার কোনো দলিল না পাওয়া যায় তাহলে যে কোনো জিনিসের ক্ষেত্রে হালাল হাওয়া পারমিটেড হওয়া এটাই ইসলাম সুস্পষ্ট করে দিয়েছে যত সংস্কৃতি আছে হারাম কাজগুলো আছে। সেগুলো ভিত্তিক ইসলাম করে করে দিয়েছে দিয়েছে। অতএব এর বাইরে অন্যগুলো হালাল তবে মনে রাখতে হবে হালাল হাওয়ার এই কমন দলিলটাকে ব্যবহার করে আসলে যেগুলো ইসলামের মূল নীতির সাথে সাংঘষিক সেগুলোকে ঢোকানোর কোনো সুযোগ আসলে নেই এ ব্যাপারে সতর্কতা প্রয়োজন আছে এ ব্যাপারে যথেষ্ট সতর্কতার প্রয়োজন আছে লোকজ সংস্কৃতির ক্ষেত্রে অনেক সময় আমরা মনে করি যেতে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আসলে অসুবিধা আছে ফলে খুবই সতর্কতা যদি আমরা অবলম্বন না করি তাহলে দেখা যাবে আমাদের মধ্যে ইসলাম বিরোধী অনেক চিন্তা চেতনা চর্চা অনুশীলনী অনুষ্ঠান ঢুকে পড়বে আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন তা থেকে আমাদেরকে রক্ষা করেন তিনি যেন আমাদের মধ্যে ইমানই চেতনা এতটা ভালোভাবে প্রতিষ্ঠিত করেন যাতে সেই চেতনা দিয়ে ইসলাম বিরোধী যা কিছু আছে সব কিছুকে আমরা নির্ধারণ করতে পারি আমরা চিহ্নিত করতে পারি এবং তা থেকে নিজেকে নিজেদের পরিবার পরিজনকে এবং জাতিকে আমরা রক্ষা করতে পারি আল্লাহর কাছে আমরা এসে দোয়া করছি আর আরেকটি বিষয় আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার মেয়ামাতে এবং বরফতে এই মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে যেটা মূল ভিত্তি হতে যাচ্ছে ইনশাল্লাহ এর যে ফাউন্ডেশন সেটা ইতোমধ্যেই উদ্বোধন করা হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমরা আল্লাহর কাছে আরও দোয়া করি তিনি জন্য একে একটা তার ইবাদতের মার্কাজ হিসাবে কবুল করেন এবং ইবাদতের মানারা হিসাবে কবুল করেন যা থেকে এই শুধু ঢাকাবাসী নয় বরং পুরো দেশের প্রত্যক্ষ অঞ্চলের সকলেই দিন জ্ঞান হক এদায়তের আলো এখান থেকে পেতে পারে আপনারা জানেন কাজটা অনেক বড়ো এর জন্যে সবার অংশগ্রহণ খুবই জরুরি আমরা আশা করবো যে প্রত্যেকের যার যুটুকু সাধ্য আছে এই প্রতিষ্ঠানকে খুব দ্রুত একটা পরিপূর্ণ এন্জাজের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন প্রত্যেকই সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং হেল্প করি আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই আর আপনারা তো সে হাদিসটা জানেন সোহে মুসলিমের যেখানে রাস্তাহ আল্লাহ সাহেব স্মান বান আলিল্লা হেবাইতেন বান আল্লাহ বাইতেন তিনি জান যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো ঘর তৈরি করেন আল্লাহ তালা তার জন্যও জান্নাতে প্রাসাদ তৈরি করেন তো এখানে একটা বিষয় সেটি হচ্ছে আমরা তো হয়তো এক এককভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করার মতো ক্ষমতা অনেকে রাখি না কিন্তু সেখানে যতটুকু আমরা দেই আল্লাহ কিন্তু সেটা মাল্টিপল ভাবে আমাদের কাছে ফেরত দিবেন এবং এমন হওয়া অসম্ভব নয় যে আল্লাহর একটা ঘর তৈরি করার জন্য যতজন শরীর হয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহ আলাদা আলাদা প্রাসাদও তৈরি করে দিতে পারেন হাদিস কিন্তু বলি বলিনি যে একটা বানালে একটা বেশি না এত কিন্তু বলেনিমান বানা লি বাইতান যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো ঘর বানায় আপনি হয়তো বলতে পারেন আল্লাহকে আল্লাহ আমি পুরোটা বানাতে পারিনি কিন্তু শরীর তো হয়েছে আর আল্লাহর এই সাধ্য আছে এবং আল্লাহ সেটা দেন যেহেতু তিনি মানুষ যতটুকু আমল করে তার বহু বহুগুণে তাকে বৃদ্ধি করে দেন ফলে আপনার এই স্বল্প সহায়তার কারণে আল্লাহ তালা আপনার জন্য পূর্ণাঙ্গ ঘরও সেখানে তৈরি করে দিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সে ততিক দান করুন সে মানসিকতা দান করুন আল্লাহ তালা আমাদের হাজতগুলোকে পূরণ করুন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন আমাদের প্রত্যেককে হেদায়তের উপর রাখুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে ইমান এবং আমাদের উপর রাখুন সহি সন্ন্যর উপর রাখুন আমাদের দেশে মানুষের জাতির এবং দেশের যাবতীয় বিপদ আপদ তিনি দূর করে দিন জাতিকে দিনের পথে চলা তহফিক দান করুন জাতীয় নেতৃত্বকে সম্পূর্ণ হৃদায়তের উপর চলার তৌফিক দান করুন খাজা ও সাল্লসল আল নবীনা মোহাম্মদ ওয়া আলান তথাৎ আল্লাহ হুসুল إن الله وملائكته